আসসালামু আলাইকুম ওরকমুলিলাম বাংলার সম্মানিত সুদী দর্শক বিন্দু কোরআনের আশফ কোরআনের কাহিনী কোরআনের যাতে রয়েছে আমাদের জন্য ইহজগতে অনেক শিক্ষণীয় এবং পরকালে মুক্তির নির্দেশনা কোরআনের ক্রিসা সেই ক্রিসার আসর কোরআনের আসর কোরআনের মাহফিল সেখানে আমরা সমবেত হয়েছি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে তারপর আমরা সেই ক্রিস্যার অবতারণা করব ইনশাআল্লাহ আমাদের সাথে যোগ দিয়েছেন যে সকল অতিথিবৃন্দ চলুন তাদের সাথে পরিচিত শেখ হাসান আরেক বিশিষ্ট আলম শেখ মুখলিস মাদানীলক এবং আমার সর্ববামে আছেন আরেক তরুণ যদি সমিতাম তাহলে কতদিন কত সময় লাগবে যাই মূল আলোচনায় বলছিলাম আমরা সোরা আল বাহারা এর একান্ন নম্বর আয়াত থেকে চুয়ান্ন নম্বর আয়াতটা মধ্যে একটি চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে সেই ঘটনা আমরা শুনবো আল্লাহর এরশাদ করেন এর থেকে শুরু করে চুয়ান্ন নম্বর আয়াত পর্যন্ত যে ঘটনাটি রয়েছে মুসা আলহি সালাম এর আবাদতে যাওয়া এবং তার ভাইকে দায়িত্ব দিয়ে যাওয়া আর সেখানে গবৎস পূজার ইতিহাস ও তাদের পরিণতির কথা আমরা এই ঘটনাটি শুনবে শেখ আহমদুল্লাহ যে ঘটনা ঘটনাতে আপনি ইঙ্গিত করেছেন এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ পৃথিবীর ইতিহাসে আল্লাহ ছাড়া অন্য যত বিষয় বা যত বস্তু যা যত ব্যক্তিকে পূজা করা হয় এ প্রত্যেকটির একটি সূচনা ইতিহাস আছে আর সেই সূচনা ইতিহাস জানলে আমাদের ওর মূল বিষয়টির অসারতা বোঝা অনেক সহজ হবে পৃথিবীতে যত বস্তুকে আল্লাহ ছাড়া বা আল্লাহর সঙ্গে শরিক হিসাবে পূজা করা হয় তার মধ্যে থেকে গোবৎস গরুর বাচুর এটি অন্যতম তো আপনি যে ঘটনাটি ইঙ্গিত করেছেন আল্লাহ সালা এখানে গোবৎসের পূজার ইতিহাসের সূচনার একেবারে প্রথম ঘটনাটি আল্লাহ উল্লেখ করেছেন ঘটনাটির সূত্রপাত এরকম ছিল যে হজরত মোসা আলি হিসালতে ইসালাম আল্লাহ তালার নবী তিরিশ দিনের জন্য তিনি একটি ট্যুর ছিল তার আল্লাহর সঙ্গে কথোপকথন আল্লাহর পক্ষ থেকে ওহিনে আসা তৌরত আল্লাহ নিয়ে আসবেন আল্লাহ বাণী তথা তৌরৎ আনার জন্য সেখানে তিনি গেলেন তিরিশ দিন সেখানে অবস্থান করলেন এবং আরও দশ দিন আল্লাহ তালা বাড়িয়ে দিলেন ও আত্মামনা হামি আশা আল্লাহ তালা বলেন চল্লিশ দিন পরিপূর্ণ করলেন এই ৪০ দিনের যে সময় কাল এই টাইমে ওনার যে বনিসের জাতিকে তিনি তৃপ্তি বংশের লোকদের কাছ থেকে ফেরাউনের বংশ লোকদের থেকে রক্ষা করে নিয়ে আসেন আল্লাহ রুকুমে তাদের মধ্যে একজন প্রতিনিধি হিসাবে তার ভাই হারুন আলী হিসালুসালামকে রেখে গেলেন হারুন আলিয়ালামকে রেখে যখন তিনি গেলেন এর মাঝে তারা চলছে সব কিছুই স্বাভাবিক প্রতিমধ্যে এক ব্যক্তি তাদের মধ্যে বোনসাইলির মধ্যে থেকে এক ব্যক্তি তার নাম আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন সামেরি বলে এই ব্যক্তি সবার স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি সে কোনায় বসে কিছু একটা কাজ করতেছিল তারপর ইবনীকাসের ভিতরে আসছে এরকম ঘটনার বিবরণ যে তখন মোসালা সাল্লাহসাল্লামর ভাই এবং তার প্রতিনিধি তার অনুপস্থিতিতে যিনি প্রতিনিধিত্ব করছিলেন বোন ইস্যালের হারুন আল্লাহ সাল্লাসাল্লাম তার কাছে গেলেন গিয়ে বললেন সামিরি তুমি কী করছো তো স্বামীরি বললো দেখতেই পাচ্ছেন তিনি কি করছেন সে একটা গরুর বাছরের একটা মূর্তি তৈরি করছে তো জিজ্ঞেস করলো তুমি এটা কী তৈরি করতেছো স্বামীরি জবাব দিল আমি এমন একটা জিনিস তৈরি করতেছি ইন্না হুইয়াদুরালফা এ কারো কোনো উপকারে আসবে না তবে ক্ষতি করো তো তারে এই কথা শুনে হজরতে হারুন আলহ সুসাল্লাম কোনো তেমন কোনো মন্তব্য করলেন না গরুর বছরটা যখন নড়ে চড়ে উঠলো তখন স্বামীরই চিন্তা করলো ধরা কে সরা জ্ঞান করে বসলো যে তাহলে তো আমি একটা জীবন্ত জিনিস সৃষ্টি করে ফেললাম রীতিমতো তখন সে সবাইকে আহ্বান করলো তোমরা তোমাদের প্রভু দেখো মাটি থেকে সে নড়াচড়া শুরু করে দিচ্ছে তখন সে তোমাদের রব রব আর তখন এই মুসালামের কম তথা বনিসাইল ফানাসিয়া ভুলে গেছিল মুসাল্লাহাম যে তাদেরকে এক আল্লাহর ইবাদতিদের যে আহ্বান করে গেছিলেন তো সবাই তাকে চেষ্টা করা শুরু করলো এর মধ্যে তোমার রবের কাছে গেছে সেই রব এখানে চলে আসছে এইভাবে সুযোগ করে নিল এবং ফলে গেল মুসা ইসলাম আসলেন তার মাথায় তৌরাতের সে আলোয়াহ বা কাঠ বা তক্তা যেটার উপর সে যুগে লেখা হতো সেগুলো বহন করে তিনি নিয়ে আসলেন আল্লাহর বাণীকে এনে এই অবস্থা দেখে তিনি সির দেখে প্রচন্ড রেগে গেলেন এগুলোকে রেখে প্রথম ভাইয়ের হারুন আল ইসলামের দিকে ছুটলেন ছুটে বললেন তাকে লক্ষ্য করে এরকম বোঝাতে চাইলেন যে আমার অনুপস্থিতিতে তুমি তাদেরকে তৌহিদ থেকে বিচ্ছুতে কীভাবে হয়ে গেল। এ বলে তার ভাইয়ের ডাড়ি ধরলেন দাঁড়ি ধরার উদ্দেশ্যে শাসন করা আমরা যেরকম চুল ধরে শাসন করি বা জামা দড়ের শাসন করি তো তার ভাই বলে উঠলেন ইয়াবনা উম্মা লুদ্িরাসি আমার চুল দাঁড়িয়ে কিছু ধরো না আমার কথা শুনো এদেরকে আমি বাধা দিয়েছি এরা আমার কথা শুনেনি। এই ছিল মোটামুটি ঘটনার বিবরণ যেটি তারপর যেটা হলো যে তাদের তৌবার বিবরণটা আসলো যে তাদেরকে তৌবার কথা আল্লাহ রবাহিন বললেন এবং তারা আপনার তৌবা করলেন আর সেটা ছিল আল্লাহ তোমরা তোমাদের আল্লাহর কাছে তোবা করো ফুল তোরা পরস্পর নিজেদেরকে নিজেদের মধ্যে এটাই তোমাদের রবের কাছে উত্তম নিঃসন্দেহ সবগুলি আমাদের শিক্ষা নেওয়ার জন্য আদম সন্তান শয়তানের প্ররোচনায় যে তাও পথ থেকে তার পদস্লন ঘটতে পারে এ ঘটনাও যেন একটা আমাদেরকে সেই কথাই স্মরণ করে তুলেছে আল্লা সুবাহতালাহসা আলি সাল্লাতুসাল্লামকে পাঠালেন যেই মোসা সালাতু তৌহিদের তা আওয়াত দিয়েছেন শির্ফ থেকে বিরত রেখেছেন কিন্তু মুসা আলাইসাল্লামের অনুপস্থিতিতে শয়তানের প্ররোচনায় তৌহিদ থেকে তাদের পদস্খলন ঘটে তারা এই পর্যায়ে লিপ্ত হয়েছে এজন্য আমাদের সব সময় মনে রাখা উচিত যদিও মোসা আলাই সাল্লাতাম তখন জীবিত ছিলেন কিন্তু তাদের উচিত ছিল মোসা আলাইস্লামের দিনের উপর প্রতিষ্ঠিত থাকা যেমন মোহাম্মদ সাল্লি সাল্লা তিনি এসেছেন তার আয়ু শেষ হয়েছে তিনি বিদায় নিয়েছেন কিন্তু শয়তান আমাদের কাছেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুপস্থিতিতে বহু রকমের প্ররোচনা নিয়ে আসতে পারে এটি স্বাভাবিক আমাদের সঠিক তাহিদের উপর প্রতিষ্ঠিত থেকেই আসল বিষয়ের উপর প্রতিষ্ঠিত থেকে সকল প্রকার শের থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি শয়তান এর ধোকা থেকে আমরা যেন বাঁচতে পারি এটাও আমাদের এখানে একটি স্মরণীয় বিষয় মনে করার বিষয়বাদ আপনি একটা শিক্ষা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় আসলে আসছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়তো মুসার্লাম ফিরে যখন দেখলেন তার কোম শির করছে তিনি কিন্তু কমকে সর্বপ্রথম যে হুকুমটা করলেন এটা কোরআনের বক্তব্য আমাদের ইসলামের বক্তব্যের দিকে এবং রব্বুল আলমিনও বলছেন ফাতে আল্লাহ তালাও আমাদের জন্য একটা সুসংবাদমূলক শব্দ বাক্য এখানে রেখেছেন যে যত বড় অপরাধী হোক যেমন হচ্ছে সবচেয়ে বড় অপরাধ কিন্তু হে আমার বান্দারা যদি তোমরা এবং পূর্বের গুণার উপর নিজে যদি লজ্জিত না হয় Debate. Debate. Rebuttal. Rebuttal. rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, dekhun. Shammukh Shammure, Prothi Riosh Potibar, Ratnao Taay, Aap Puno Shamprachar, Shakal Chai Dosh Taay, Bangla Deshe, PIS TV Banglaaye. Muhammad Sallallahu Alaihi Wasallamit, Moni Mukhtar. আমি রসুলামকে বলতে শুনেছি বান্দা, মুশরিক ও কাফলের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় সংখ্যা একশো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 জানুন শান্তির জন্য ইসলামের অবদানুম আরহামাক বিরতির পর সুদর্শক আপনাদের সকলকে স্বাগত করানের এই আসরে আপনারা মনোযোগ দিয়ে আমাদের সাথে আছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ বলছিলাম যে এই যে ঘটনা সেটা হলো ইসরাদ থেকে বিচ্যুতি বলছিলাম আমি মোহতার সাথে দিলেন তেমন এইভাবে আমাদেরকেও আল্লাহ রকুল আলমিন অপরাধ থেকে তোবার নির্দেশ দিয়েছেন তবে আলহামদুলিল্লাহ তাদের তোবা আর আমাদের তোবা আল্লা রবুল্লাহ আলামিন অনেক পার্থক্য করে দিয়েছেন আমাদের তোবা অনেক সহজ কারণ তাদের বিশেষ করে এই অপরাধের জন্য যে সকালে যদি তৌবা আস্তাফুর একশোবার পড়লাম সন্ধ্যায় পড়লাম আর যে করছি সেই করতে থাকলাম এই ধরনের তৌবা কিন্তু কোনোদিন কবুলের আশা করা যায় না বরং এটা হাসি ঠাট্টামূলক একটা কাজ বরং তৌবার জন্য আল্লাহ সুবাহ অপরাধকেও ক্ষমা করে দিবেন এবং এই তৌবের বিনিময়ে আল্লাহ সুবাহ তাকে জান্নাতে স্থান দান করবেন যেটি অনুসরা আল্লাহ রব আল বলছেন সেই শর্তগুলি একটু মনে হয় আমাদের স্মরণ করে দিলে ভালো হয় প্রথম শর্ত হল যে সংেপ প্রথম শর্ত হলো তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা আমি যে অপরাধে লিপ্ত হয়েছি সেটা থেকে সম্পূর্ণভাবে আমাকে আসতে হবে আমি বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকতে পারবো না বেপর্দা ছিলাম আর বেপর্দা থাকতে পারব না সে অপরাধ থেকে ফিরে আসা ভালো পথে ফিরে আসা দ্বিতীয় হলো আল্লাহ আল্লা সুহানুভা তাল্লার কাছে অনুতপ্ত হওয়া অনুসূচনা করা যে আল্লাহ নিষিদ্ধ কর্মে আমি লিপ্ত হয়ে গেছি তৃতীয় হলো এই প্রতিজ্ঞা গ্রহণ করা যে ভবিষ্যতে স্বেচ্ছায় কখনো এই অপরাধে আর লিপ্ত হবে না এই প্রতিজ্ঞা থাকতে হবে যদি আমি সকালে ফিরে আসলাম সন্ধ্যায় আবার ফিরে যাওয়ার সেই অপরাধে লিপ্ত হওয়ার ইচ্ছা আমার থাকে তাহলে এই কবুল করবেন না চতুর্থ শর্ত হলো যে আমার এই তোবা হতে হবে আল্লাহ আল্লা সুবাহকে খুশি করার জন্যই মানুষ যেন আমাকে খারাপ বলবে এই জন্য আমি তৌবা করছি এই নিয়তে যদি তৌবা হয় তাহলে সেই তৌবা কবুলের আশা করা যায় না পঞ্চম শর্ত হলো সেটি হতে হবে সময়ের মধ্যে এর আগেও আমরা আলোচনা করেছি রেমান এনেছে কিন্তু তার তো কবুল হয়নি কারণ সে সময়ের মধ্যে মৃত্যু মুহূর্ত এসে যাওয়ার পূর্বে অবশ্যই তার হতে হবে আর সার্বিক হলো নবী সালাম বলে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পূর্ব দিকে উদিত হয় এমন একদিন দেখা যাবে সূর্য উদিত হচ্ছে সেই পশ্চিম আকাশে তৌবা করতে পারি যত বড় কি অপরাধ হলো আল্লাহর সাথে অধিকার যেগুলি সেগুলির অপরাধে ইনসা আল্লাহ আল্লাহর কথা হলো যে ঘটনা বর্ণনা করা কোরআনের এবং সেখান থেকে শিক্ষা নেওয়া জি আমরা এই ঘটনা থেকে শিক্ষা যেটা নিতে পারি সেটা হলো এক নম্বর যে প্রথমে গরুর পূজা শুরু হয় এখান থেকে এর আগে গরুর পূজার কোনো অস্তিত্ব ইতিহাসে পাওয়া যায় যায়নি সুতরাং গরুর এটা পূজা করাটা সম্পূর্ণ অবাঞ্চিত অযুক্তিক এটা সাময়িক ভুলকরমে করেছিল ইবলিশের পাল্লায় পড়ে ওটা তখনই শেষ করে দেওয়া হয়েছে পরবর্তীতে যারা করছেন এটা আসলে নতুন আবিষ্কার করা হয়েছে আবার জি আরো ওইটাও জানিয়ে দেওয়া যে প্রথম পাহাড়ে ওখানে যে আল্লাপাক রব্বুল আলমের কাছে তাওরাত শিখেছিলেন তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে কোরআনই জ্ঞান জ্ঞান অর্জন করলে পারে ছেলে মেয়ে বাড়িঘর ছাড়তে হবে শুদ্ধতায় পৌঁছতে পারা যাবে না এবং সফলতা পৌঁছতে পারা যাবে না ধন্যবাদ আপনাকে আচ্ছা ইসলাম তোরা নিয়ে তো তার ভাই যার প্রতি তার এত দয়া পৃথিবীতে যদি ভাই ভাইয়ের কল্যানে আসে তাহলে বলতে পারবো যে একমাত্র হলেন মুসাআর ইসলাম দৃষ্টান্ত তিনি আল্লাহরকে যে দোয়া করেছিলেন আর আল্লা রবুল্লা আলমী তার ভাই হারুনকে নবুয়তের দরজা দান করে দিলেন এই জায়গায় আর ক্ষমার যদি কোন দৃষ্টান্ত হয়ে থাকে তাহলে ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন এর বিরল দৃষ্টান্ত আর পাওয়া যাবে না তো প্রশ্ন হল যে এখানে মুসাআল ইসলাম দোয়া করলেন আল্লাহ আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী বানিয়ে দাও ভাই আমার দাড়ি ধরো না ভাই বলে না আমি এটা বলতে চাচ্ছি যে মুসা ইসলাম এত রাগ কেন করলেন যে তার মায়ের পেটের ভাই এই ক্ষেত্রে এই প্রসঙ্গে আমি কথাটা বলছি দিন শিখতে কোথাও গেলে বা দিনের কাজ আমি কোথাও গেলে এমন যেন না হয় যে আমার পরিবার ধ্বংসের কোন ব্যবস্থা আমি করে যাই এমন যেন না হয় সেখানেও সেটাও যেন ঠিকঠাক যাই হোক তো আপনি যে প্রসঙ্গ এনেছেন হয়তো মুসা আলাইস্লা তু আসালাম এত রাগ কেন করেন এত রাগ এই জন্য করছেন যেই বনি ইসরায়েল কে তিনি এত কষ্ট করে ফেরাউনের হাত থেকে আল্লাহর হুকুমে বাঁচিয়ে আনলেন তাদেরকে বোন মুক্ত জীবন দান করার জন্য তিনি বরদাস্ত করা কঠিন ছিল কারণ শিরিখ হচ্ছে সবচেয়ে বড় গুণা আর একজন নবী হচ্ছেন মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সিরিখ মুক্ত জীবন যিনি মানুষকে দেখিয়েছেন কাজেই উনিশ এমন পর্যায়ের একজন মানুষ এমন পর্যায়ের একটা গুণা দেখলে এই অবস্থা মানে প্রক্রিয়াটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি মুসার ইসলামের জাতিকেই আল্লাহ এরকম কঠিন শাস্তি আর কোন তারা অনেক অন্যায় করছে গেল কিন্তু তারা নবীর সঙ্গে হটকারিতা করেছিল তিন আল্লাহ বলেছেন একটা শুনেছেন অনেক হটকারিতার পরেও তাকে আবার অলৌকিক কিছু না বলতে চাচ্ছে অলৌকিক কিছু দেখে সেজন্য না পড়ে যে এটাই মনে হয় কিছু ওটা যাচাই করতে হবে দেখতে জন্য অনেক সময় একজন লোককে দেখে খুব ভালো মানুষ তো ওকে আমাদের পেয়ে গেছি কি আছে মনে করা ভারত একটা এরকম মূর্তি ছিল যে মূর্তি কথা বলতো কিন্তু তার মধ্যে একটা ঘটনা আছে শেখ সাজির রহমাল দ্বিতীয় শিক্ষা যেই যেই ফ্যামিলির দায়িত্বশীল যে সমাজের দায়িত্বশীল যে ইউনিয়নের দায়িত্বশীল এক পর্যায়ে রাষ্ট্র পর্যন্ত চলে আসে এই দায়িত্বশীলের ওপরই হামলা হবে মানে আজাব হবে মুসা হামলা করছেন কার্বশীলের উপরে অন্য কাউকে কিছু বলেনি আরো লোক ছিলেন যে ধরনের তো জবাবদেহিতার মুখোমুখি হবেন যেমন হারুন মুসা সামনে জবাবদিতার মুখিমুখ হয়েছে এটা আরেকটা সালার সট যদি কেউ চলে তো আমরা চিন্তা করি খাইছি সবাই কাপড় চড় পরে সালার সট করছে কি করে একটা লোকরা যখন দেখিস বেচারা হয়তো মাথা সমস্যা আছে কিছু উল্ল হয়ে গেছে তো বলি যে বাবার ভিতরে নিশ্চয়ই কিছু আছে এবং আশ্চর্য লাগে যে বড় বড় শিক্ষিত আল্লাহ তালা নেকর মাধ্যমে ঘটাতে পারেন কিন্তু সেটি নিশ্চিত হতে হবে আমাকে যে এটি আদৌ কারামত বা কিনা বেশিরভাগ ক্ষেত্রে কারামত বলে যেগুলো চালানো হয় একটিও কারামত নয় এগুলো সব গাল গল্প বড় তত বড় নিল এটা যে ও আলোক কিছু দেখাইতে পারবে না এটা যে অবাস্তব না কারণ একবার বন্ধুর রূপ ধারণ করে সালামকে সাল্লামকে দিয়ে দিয়েছিল জাননাতে তারপরে একবার। কমান্ডারের দায়িত্ব নিয়েছিলাম কমান্ডার তোমাদের সাথে আছি যুদ্ধ আমি জানি পরে আবার ফেরস্ত দেখে পালিয়ে আসে তাহলে ইবলিশ অনেক রূপ ধারণ করতে পারে এই ন্যাংটা এই চটালা এই যে ইবলিশ গ্যারান্টি আছে এই সময়সরা যে শাস্তি আমরা আগে বলেছি যে এটাও আল্লাহ সুতরাহ তাদেরকে তোবার নির্দেশ দিলেন কিন্তু তাদের তোবার নির্দেশটা ছিল তাদের পারস্পরিক হত্যা করার মাধ্যমেই এই ছিল তৌবা আপনাদের সকল উত্তম জাতীয় দর্শক আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম অনেক শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারলাম আল্লাহর আবাদত এর মধ্য দিয়ে সান্নিধ্য লাভ যাবে আর হতে হবে আল্লাহ রব্লা আয়ালের পছন্দ অনুযায়ী আমরা জানতে পারলাম মানুষ যখন মহাপাতকে জড়িয়ে যাবে সেদিকের মহাপাতকে জড়িয়ে দিলে তার শাস্তিটাও আমরা জানতে পারলাম আল্লাহ রবমিন এর এই বান্ধাদের মধ্যে কিছু ইবৃস রয়েছে যারা এই ধরনের অপকর্মের হয়ে থাকে তার মধ্যে একটি যে গোবৎস পূজার এই সিলসিলা জারি করেছিল এগুলির ভিতরে কোনো কল্যাণ নেই কল্যাণ আছে একমাত্র আল্লাহ রব আলমিনের এবাদতের মধ্য দিয়ে আসুন আমরা তার এবার ধরিবদে কাছে বাব তিনি একমাত্র আমাদের ইলাহা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরোস করছি ও সালামালিকুম আ রাহমতুল্লাহ ও বারাকাত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 আমরা চডাই আনন্দ দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोम बंदा निजेटी रंगे रंजित कर जीवन रंग धनुति मंगलवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश मैरेज ओ डिमिकब्म हेभन ओ हेल्प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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल्